সত্যের পাখি অনেক দিন আগে এক জেলে প্রায় নদীতে তার জাল ফেলতো। সে একদিন নদীতে জাল ফেলে নৌকোয় ধৈর্য ধরে অপেক্ষা করছে আর দুপুরের খাবার খাচ্ছে এমন সময় অদ্ভুত একটা শব্দ শুনল নদীর পাশে অপেক্ষা করার সময় দেখে একটা স্ফটিকের তৈরি দোলনা জলে ভাসতে ভাসতে তার নৌকার দিকে এগিয়ে আসছে জেলে তার কাছে এগিয়ে গিয়ে একটা ছোট্ট প্যাকেট দেখতে পেল ভেতরে মমতায় ভরে যায় আর ওই দুই শিশুকে বাড়িতে নিয়ে আসে দেখো আজ আমি নদীতে কাদের পেয়েছি দুটো বাচ্চা আমাদের নিজেদের চার চারটে বাচ্চাকে খাওয়াতে হয় জেলির বাড়িতে সব সময় খাবারের অভাব ওই দুই শিশু কিছুদিনের মধ্যেই বড় হয়ে গেল একটি ছেলে ও একটি মেয়ে তারা যেমন সুন্দর তেমন শান্ত বুদ্ধিমান ও ভদ্র স্বভাবের আমি তো জানি উনি বলেছেন এটা আমাদের সবার কিন্তু উনি তো তোমার বাবা নন তোমাকে তো নদীতে কুড়িয়ে পেয়েছে তুমি যাও স্ফূর্তিকে দোলনা নিয়ে খেলো ওটাই তোমাদের একমাত্র সম্বল বুঝলে ভাই আর বোনের এত মন খারাপ হয়ে যেত যে তারা প্রায়ই দুজনে মিলে জঙ্গলে চলে যেত সেখানে জল খাবার থেকে বাঁচিয়ে একটা পাউরুটির টুকরো নিয়ে গিয়ে সেটা গুঁড়ো করে পাখিদের খাওয়াতো। আর তার বদলে পাখিরা তাদের নানা জিনিস শেখাত যেমন পাখিদের ভাষা জঙ্গলে বাস করার নিয়ম কিভাবে গান গাইতে হয় আর একরাতে অন্য বাচ্চারা তাদের সঙ্গে যখন খুব খারাপ ব্যবহার করলো দুই অনাথ ভাইবোন সিদ্ধান্ত নিল আমরা তাই সেই দিন যখন জেলি আর তার বউ শহরে চলে গেল ভাই বোন দুজন বাড়ি ছেড়ে চলে গেল সেই জঙ্গলে তিন দিন ধরে তারা হাঁটলো আর যখন রাত হয়ে তখন খুব ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ তারা দূরে একটা কুড়ে ঘর দেখতে পেল ওই দেখো কি মনে হয় গিয়ে একবার দেখা উচিত ওখানে হয়তো আশ্রয় পাওয়া যাবে তারা কুড়ে ঘরের দরজায় গিয়ে টোকা দিল কিন্তু সেখানে কেউই ছিল না এখন তাহলে কি করব আচ্ছা দেখো ওখানে একটা বেঞ্চ আছে অন্তত রাতটা ওর উপরে বিশ্রাম নেওয়া যাক तटार धर विश्रामा चांद हटा शब्द शुरू कर भाषा जानत बुझे तुम एहर हाय जंगल बन्धुर का শহরে এখন বড় কি ঘটনা ঘটেছে বলো তোর শুনে একটু ওহো সেই একঘে ব্যাপার রাজা এখনো দুঃখী কোনো কিছুতেই তার মনে শান্তি নেই কি করা যায় বলো তাহলে তো ওনার খুবই কষ্ট যে রাজবাড়ির বাগানে থাকে সে আমায় বলেছে আরে বাবা বলো বলো কি শুনেছো।। তোমরা জানো তো যে রাজা এক ভালোবেসে এক পরমা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল অবশ্যই আমরা সেটা জানি এখন সেই রানী যেমন ছিল। রাজা তাকে খুব ভালোবাসত সে বুঝতে পারলো যে রাজসভার কিছু কর্মচারী আর মন্ত্রী রানী ঠিক করলো এদের সরব ফাঁস করে দেবে তাই নাকে হ্যাঁ কিন্তু সে অসৎ কর্মচারীরা এই কথা যেই টের পেয়ে গেলো আর যখন রাজাকে যুদ্ধে যেতে হলো তারা রানীকে বন্দি করে মিনারে আটকে রেখে দিল আর রাজকন্যা রাজপুত্রের কি হলো সেই পারল তাদের মনে পড়ে গেল তাদেরও দোলনায় করে নদীর জলে ভেসে আসতে দেখেছিল সেই জেলে আর তাদের নিয়ে সে বাড়ি আসে তোমাদের স্ফটিকের দোলনা নিয়ে খেলো যাও ওটাই তোমাদের একমাত্র সম্বল চেষ্টা করেননি আসলে কি হয়েছে সেই পালিয়ে আসল রাজপুত্র রাজকন্যা প্রাসা কি তাদেরকে চিনতে পারবে তুমি আমাদের ভাষায় কথা বলতে পারো হ্যাঁ আমরা পারি তোমার মতন কিছু পাখি আমাদের শিখিয়ে দিয়েছে রাজপুত্র হ্যাঁ ওদের মিষ্টি স্বভাব থেকে তো আমার তাই মনে হচ্ছে কিন্তু ওদের কথা কে বিশ্বাস করবে রাজার কাছে কি করে প্রমাণ করবে যে ওরা কি একটা পাখি আছে যে হলো সত্যের পাখি এই বিশাল পৃথিবীতে একমাত্র গুহায় থাকে এক বুড়ি ডাইনি সে বলে দেবে এসো আর কোনদিন যাবে না দুর্গে যাওয়ার রাস্তা যেখানে সেই পাখিকে আটকে রাখা হয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের বাবার কাছে ফিরে যেতে যা করতে হবে আমরা করব। তাই রাজকন্যা রাজপুত্র জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলল शेष करते खिदे तेष्टा क्लानी सब भूले गल अवशेषे पोचल बेगुनी पहाड़े से गुहार सामने जेखने थके डाय तहसा टोका दिल्ता ওমা ওমা এখন আমার টিকটিকিদের সঙ্গে একটু ঘুমিয়ে নাও বাচ্চারা এসো ধন্যবাদ বুড়িমা আমরা এখনই সেই পথে বেরিয়ে পড়তে চাই দেব। তাই ডাইনি তাদের একটা পাত্র দিল যাতে করে তাদের রং বেরঙের ফোয়ার জল নিয়ে আসতে হবে আর তার কুকুর পাঠালো ওদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবার জন্য সেই প্যাঁচাটা কোথায় বুড়ো পাখি বলেছিলেন ওই তো প্যাঁচা ভালো প্যাঁচা আমাদের ইসো আর কোনোদিন যাবো না দুর্গে ঢুকতে হবে আমাদের বলা হয়েছে ঢোকার আগে তোমার সঙ্গে কথা বলতে ডাইনি কি তোমাদের রাস্তা দেখিয়েছে আর তোমাদেরকে সে নানা রঙের ফোয়ারার জল নিয়ে যেতে বলেছে বলো হ্যাঁ ওটা কিছুতেই করবে না তার বদলে পাত্র ভরে দেবে নানা ডাইনির ফোয়ারার পাশ দিয়ে যে ঝর্ণা বয়ে যাচ্ছে তার জল দিয়ে তারপর ভেতরে যাবে সেখানে দেখবে নানা ধরনের পাখির বাসা তারা প্রত্যেকেই চেঁচিয়ে বলবে যে সেই হলো সত্যের পাখি কিন্তু আসল সত্যের পাখি যে রাদেশে। অনেক ধন্যবাদ ভালো পেঁচা। তাই ভাই বোন ঠিক তাই করলো যা প্যাঁচা করতে বলেছে তারা ডাইনির পাত্রে ঝর্নার জল ভরে নিল তারা পক্ষীশালায় ঢুকলো যেখানে পাখিরা চিৎকার করতে লাগলো পালিয়ে গেল তারা ডাইনির গুহায় পৌঁছলো আ! তাহলে তোমরা আসলে সত্যের পাখি খুঁজে পেয়েছো দেখছি এখন তাহলে আমার নানা রঙের জল কোথায় গেল टू टिकटिकी ना राजपुत्र राजकन्कड़े बड़ोते शक्तिशाली उठल कारण ओरार जल सब समय मानुषर भलो करें ये देखे गुहार जत प्राणी छबाई जलर जन्टोपुटी करते लगल और डाय पाल दिन देखा जाए রাজার সঙ্গে দেখা করতে চাই ওনার জন্য একটা ছোট্ট উপহার এনেছি এত সাহস রাজাকে বিরক্ত করতে চাও যাও এখান থেকে বিদায় হও কিন্তু সত্যের পাখি ব্যাগের ভেতর থেকে বেরিয়ে উড়ে সোজা রাজার ঘরে ঢুকে পড়ল জানলা আর রাজাকে সব বলে দিল তাই আপনার ভালো রানী বন্দী হয়ে আছে মিনারে আর আপনার রাজকন্যা রাজপুত্র প্রাসাদের বাইরে অপেক্ষা করছে রাজা ছুটে বেরিয়ে এসে দুই ছেলে মেয়েকে বুকে টেনে নিল বদমাস মন্ত্রীদের গ্রেপ্তার করা হলো আর রানীকে মুক্ত করে আনা হলো। রাজা সেই জেলে আর তার বউকে অনেক পুরস্কার দিল তাদের মমতার জন্যে আর তারপর থেকে রাজকন্যা ও রাজপুত্র তাদের বাবা মায়ের সঙ্গে সুখে দিন কাটাতে লাগল